সুরা আল ইমরানের কিছুটা শুরু থেকেই আহলু কিতাহ ইহুদী নাসারাদের সঙ্গে মুসলমানদের আলাপ আলোচনা বা রসুল উল্লাহ সাল্লার পক্ষ থেকে তাদের কাছে দিনকে পেশ করা এবং তাদের বলে তাদের ভুল ধারণা দূর করে তিনি যে আখিরি নবী এবং তাঁদের যে প্রতি ইমান আনা উচিত এই বিষয়ের দিকে তিনি চেষ্টা করলেন আল্লাহ তালা আয়াতগুলো সে নাজির করেছেন এবং তার ধারাবাহিকতা কিছুটা এখনো সামনে একটুখানি বাকি আছে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া যে এই জায়গা থেকে এসেছে যে আল্লাহ এবং তাও পাঠিয়েছেন পাঠিয়েছেন সেই আল্লাহ তা আলাই নী মোহাম্মদ সাল্লাহ আসলামকে কোরআনের কিতাব দিয়ে পাঠিয়েছেন মাঝখানে দিয়ে এই প্রথম যে আয়াতটি চতুর্থ পারা শুরু হয়েছে ৎপর্যপূর্ণ বক্তব্য এখানে রয়েছে তোমরা কখনো নেকি অর্জন করতে সম্ভব হবে না নেকি অর্জন করতে সক্ষম হবে না যতক্ষণ না তোমরা যেটাকে সবচেয়ে বেশি মোহ্বত করো এই জিনিসকে খরচ না করম্পর্কে আল্লাহ তালা অবগত আছেন দুটো জিনিস আমরা যা কিছু দান খয়রাত করি আল্লাহ জানেন অনেক সময় আমরা খরচ করি আর মনে করি যে খরচ করলাম কেউ তো দেখলো না একটু দেখাই খরচ করলে ভালো লাগে তো মানসিকতা আল্লাহ না আল্লাহর আল্লাহ তালা জানেন কে কতটুকুন আল্লাহ রাস্তায় খরচ করছো দিনই কাজে খরচ করছো গরিব মিসকিন কে অসহায়কে দান করছো তোমাদের উদ্দেশ্য থাকা উচিত যে আল্লাহ তাল্লাহ জানছেন তিনি কবুল করছেন মানুষ অনেক সময় এটা মানুষের যেহেন থেকে চলে যায় নাম কামের জন্য খ্যাতি অর্জন করার জন্য আমি এত টাকা দান করলাম যত বেশি লোকে জানবে তত আমার খুব ভালো লাগে আর লোকেরা না জানলে অ্যাপ্রিসিয়েট না করলে মনে হয় যেন আমার বেশি সুবিধা লাগছে না এইটা কিন্তু দৃষ্টিভঙ্গি হওয়া ঠিক নয় এই অনেক লোকেই খ্যাতি অর্জনের জন্য নাম কাম কোরআনের জন্য অনেক দান খরাত করে দানবির হতে চায় এবং লোকদের কাছে স্বীকৃতি পেতে চায় স্বীকৃতি না পেলে সে আর উৎসাহিত হয় না এটা মানুষের নিয়তের এই ত্রুটি হয়ে যায় সবের কমতি হয়ে যায় আল্লাহ তালা কাছে কবুল হওয়াটা আসলে তখন প্রশ্নবোধক হয়ে দাঁড়ায় ঠিক কিনা তখন মানুষ আল্লাহর জন্য দান করবে সেটা আল্লাহর কাছে কবুল হবে এবং আল্লাহ জানেন কি কত দান করেছে মাঝে মধ্যে কোন কোন মসজিদে গেলে দেখবেন অমুক দশ পাউন্ড দিয়ে দোয়ার দরখাস্ত করেছেন এমনকি তো দেখি কোন ফজিলত আছে কোন ফজিলত নাই বরঞ্চ দান খরাত লুকানো গোপন করার মধ্যেই ফজিলত বেশি হ্যাঁ কোন কোন সময় আমরা যখন একটা উদ্যোগ নেওয়া হয় লোকদেরকে সবাই মিলে একটা ফাংশনের মধ্যে ফান্ড রেজিং এর একটা অনুষ্ঠান আছে হয়তো ওই সময় নিয়তকে খালাস করতে পারলে অন্যদেরকে উৎসাহিত করার জন্য একজনের দেওয়া দেখে আরেকজনের তাল এসে যায় উৎসাহ এসে যায় তার জন্য কনসিডারেবল আসে তবে সেখানও নিয়তকে শক্ত করে পাহারা দিতে হবে আর এরকম প্রসঙ্গ না থাকলে আমি মসজিদে দশ পাউন্ড দিয়েছি বিশ পাউন্ড দিয়েছি পঞ্চাশ পাউন্ড দিয়েছি এটা মাইকে অ্যানাউন্স করতে হবে এর মধ্যে কি ফজিলত আছে এই জিনিসটা আমাদের অনেকেই বুঝতে চান এরকম প্রশ্ন ফেস করতে হয়েছে আমার কলিগ ছিলেন রহম আহুল্লাহ হাফিজ আল সব দিন থেকে চলে গেছেন তো আমার কাছে না ওনার কাছে করে দেবেন তো আমি ওনাকে বললাম একবার যে আসলে যত কম করাতে তত ভালো আল্লাহর ঘরে আল্লাহর কাছে হয় না দিয়ে ফেলেছেন আমরা দোয়া করব আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আর আমরা দোয়া না করলে কি আল্লাহ আমাদের দোয়ার জন্য বসে থাকবেন আল্লাহর কবুল করা কাজ আল্লাহ করবেন না এই কনফিডেন্স থাকা দরকার তো উনি বললেন যে দেখেন মানুষ সাহায্য না অ্যানাউন্সমেন্ট না করলে মুসলিদের সন্দেহ হয়ে যায় ইমাম সাহেব পকেটে ঢুকালেন কিনা আবার সবার এই বুঝ পয়দা হওয়া দরকার আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন আলিম তোমরা যা কিছু আল্লাহ খরচ করো আল্লাহ তালা সম্পর্কে অনেক বেশি জানেন আলিম আলিম মানে হচ্ছে যিনি অনেক বেশি জানেন অবশ্যই আমাদের আগে তিনি জানেন যিনি দেবেন তার আগে আল্লাহ তালা জানেন যে তার দিল দেওয়ার নিয়ত হয়েছে তো এই আল্লাহর প্রতি এই কনফিডেন্স রাখি যে তরিকায় আল্লাহ বেশি পছন্দ করবেন সেই তরিকাটাকে আমরা গ্রহণ করি ঠিক না এটা হলো আর শেষের অংশ প্রথম অংশ দিকে আমরা ফেরত আসি যে তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে সক্ষম হবে না যতক্ষণ না তোমরা খরচ করো ওই জিনিস যা তোমরা খুব বেশি পছন্দ করো। করছন্দের পছন্দের কোনটা বেশি মধ্যে আমাদের যা কিছু আছে তার মধ্যে সবচেয়ে বেশি মহাব্বত কোনটা টাকা পয়সার মহব্বত সাংঘাতিক এখন আপনি আমি যতই অস্বীকার করতে চাই আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন অত হাইব্বুন আলমারাহুবান জাম্মা তোমরা মালকে সাংঘাতিক মহব্বত করো তা আমাদের অস্বীকার করার উপায় আছে যে না আমার দিলে এত টাকা পয়সার মহব্বত নাই আল্লাহ বলে দিচ্ছেন তিনি আমাদের খবর বেশি তিনি বলে দিচ্ছেন এটা আমরা অস্বীকার করতে পারি না হয়তো এর মধ্যে সবার একই লেভেলের মহব্বত তা না মহব্বতের মধ্যে কিছু ব্যাসকম হতে পারে কিন্তু মালের প্রতি আকর্ষণ এটা ভেরি ন্যাচারাল আল্লাহ তালা আমাদেরকে এইরকম একটা নেচার খাসলত দিয়ে পয়দা করে এখন পরীক্ষা করতেছে যদি মালের মহব্বত না থাকতো তাহলে তো পরীক্ষা হতো না হবে মহব্বত আছে মহব্বতের জিনিসকে করতে পারি কত কত দিতে পারি মহব্বতের জিনিসকে ছিনিয়ে এনে এই কাজ করাটা কষ্ট আছে এই কষ্ট করে দেখতে চান আল্লাহ তালা মহব্বত দিল্লির বহু আছে কিন্তু এরপরেও মালকে আল্লাহ রাসায় করতে পারে কে কে তালা দেখতে চান কি পরিমাণ কোরবানি করে এই জন্য এই যে মহব্বতটা ইসাল যে একেবারেই খারাপ জিনিস তা নয় কিন্তু মহব্বত এমন হয়ে গেল মহাব্বতের কারণ কোরবানি করতে পারি না তাহলেই খারাপ হয়ে গেল অর্থ করি টাকা পয়সা হতে পারে আরো অনেক কিছু একটা সুন্দর বাড়ি আছে আপনার সুন্দর গাড়ি আছে এটার প্রতিও সাংঘাতিক মহাব্বত হয়ে যেতে পারে আপনার সুন্দর বাগান আছে এটার প্রতি এত মহব্বত হতে পারে মনে করেন আমাদের অনেকের একটু গার্ডেনিং এর অভ্যাস আছে ঠিক কেনা গার্ডেনিং এর সিজন আসতেছে যাদের আছে না ফলে ফুলে সুশোভিত হচ্ছে এখন এত সময় দিতে গেলে দেখা গেলো সকালবেলা কোরআ পড়া সময় না গার্ডেনে টাইম দেওয়া লাগবে ঠিক কেনা বেশি হয়ে গেল না এরপরে গাড়িটা সুন্দর আছে গাড়িটাকে হেফাজত করতে গিয়ে কতবার সপ্তাহে একবার দুবার পানি দিয়ে ধোয়া লাগে এত সুন্দর গাড়ি একটু ময়লা হয়ে গেল তাহলে যে কোনো এটা মহব্বত সময় বেশি নিয়ে না এটা আপনার অনেক আকর্ষণের কারণ হয়ে যায় এই জন্য কি দিলের ভিতরে জায়গা একটু কমানো আর এরকম দামি কোনো মূল্যবান জিনিস যখন দেওয়ার জন্য আবেদন আসে যখন আল্লাহ রাসায় কোরবানির প্রশ্ন আসে তখন কোরবানি করতে পারা এই যে মোহব্বত একটু কমানো সংগ্রাম করতে হয় সাংঘাতিক এই মালের মহব্বত কমানোর জন্য সম্পদের মহাব্বত কমানোর জন্য এই মহব্বত কিভাবে কমানো যায় যখন এই আয়াত আয়াতিল হলো যে তোমরা কিছুতেই উন্নত মানের নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না অত্যন্ত মহাব্বতের মালকে কোরবানি না করো সোজা কথা এটা হলো মেসেজ এই মেসেজ পাওয়ার পরে সাহাবিদের মধ্যে কেউ কেউ চিন্তা করলেন যে আমার সবচেয়ে মহাব্বতের মাল কোনটা সেটা খরচ করতে বলেছে তার মধ্যে মদিনারিদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ধনী ওসমান না তিনি কি অরিজিনাল মদিনাবাসীদের মধ্যে আবুতাল হাসিলেন ভালো সম্পদওয়ালা বেশ ওনার ফার্ম বাগান বাড়ি অনেক কিছু ছিল ওয়াকানা ইলাইহি মুস্তাকবেলাত ওনার সবচেয়ে দামি সুন্দর সম্পদ ছিল সেটা ছিল একটা বড় ধরনের কুয়া পানির কূপ এবং এই কূপকে ঘিরে সুন্দর খেজুর বাগান থেকে শুরু করে ফলফলের বাগান ছিল এবং সেটা ছিল মুস্তাকবেলাল মাস্জিল মসজিদের নববীর একদম সামনে ওই সময় মসজিদের নববীর সামনে ওনার এই বাগানটা একটা সুন্দর কুয়া সহকারে ছিল জানেন তো মরুভূমিতে যেখানে পানি পাওয়া যায় না সেখানে ভালো মানের একটা কুয়া থাকা এটা একটা বড় সম্পদ কিন্তু কুয়াকি আমাদের দেশের মতন ছোট কূপ বিশাল সাইজ নিয়ে কুয়া করতে আমি বলছি না আপাতক ওসমানা যেটা আনকুয়ার কথা আমি নিজের নিচে নেমে গিয়েছিলাম মদিনা তৈরি সেই কুয়ার মধ্যে মানুষ নিচে ঘুরে ঘুরে ঘুরে ঘুরে যেতে পারে এত বড় করে খুঁজতে হয় কারণ তখন তো কোনো যন্ত্রপাতি ছিল না খোদার জন্যে নিচে কোদাল দিয়ে খুঁড়ে সেই মাটি উপরে তুলত মানুষ এই জন্য এত বড় কুয়া এবং অনেক বেশি আপনার এই একটা কূপ খনন করতে অনেক টাকা খরচ হয় পানি পাওয়ার জন্য ভালো লেভেল পসতে হলে আবার সব জায়গার পানি ফ্লো ভালো থাকে না বা পানি পরিষ্কার থাকে না এরকম একটা ভালো কূপ পাওয়া একটা বিরাট সম্পদ এবং এই কূপের পানি দিয়ে পাশে বাগান টাগান থেকে শুরু করে এরপরে পানি খাওয়ার জন্য গোসলের জন্য ব্যবহার করা সবকিছু চলে এরকম একটা চমৎকার ছিল বীর হা এই হা নামক এই কূপটি নবী করিম সাল্লাম প্রায় এই বাগানটায় আসতেন একটু ঠান্ডা পেতে একটু সুন্দর বাগানের পরিবেশ পেতে ফার্মল্যান্ড আর এই কুয়া ঠান্ডা পানি খেতে এই কুয়ার পানিটা খুবই চমৎকার। এনজয় করতেন তিনিও আসতেন আমি এই কারণে আনাস রাজি আল্লাহনুর কাছে বা আবুতালহারুর কাছে এই কুয়াটা খুব বড় আকর্ষণ এত সুন্দর জায়গা সুন্দর লোকেশন সুন্দর পানি আর এর চেয়ে বড় কথা হল নবীকারিম সাল প্রায় এই বাগানটায় আসেন পানি পান করেন এটা ওনার জন্য বড় আনন্দের কথা এখানে তখন এই আয়াত নাজিল হয়ে গেল যে তোমরা কিছুতেই নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না সবচেয়ে তোমার প্রিয় মালটাকে কোরবানি না করো তিনি হিসাব করে দেখলেন যে এই তো এই কুয়া এবং তার পাশে যে ওনার ফার্মল্যান্ডটা আছে বাগান বাড়িটা আছে এটা ওনার সবচেয়ে দামি সম্পদ আল্লা তালা বলছেন সবচেয়ে মহব্বতের সবচেয়ে দাম এটা না করলে আসল নাকি পাবে না তখন তিনি আসল ইয়ার আসল্লা আল্লাহ তালাতে এই আয়াত নাজির করলেন আর আমি হিসেব করে দেখেছি আমার কাছে সবচেয়ে বেশি মহাব্বতের মাল হচ্ছে এই বীর আমি চিন্তা করলাম যে আমি এটাকে আল্লাহ রাস্তায় কোরবানি করবই কারণ আমি ওই নেকি পেতে চাই যেটা আল্লাহ বলছেন আমি চিন্তা করে ফেলেছি এটা আল্লাহর রাস্তা আমি দান করে দেব এবং আমি আল্লাহ তালার কাছে যে বের নেকির ওয়াদা আল্লাহ তালা করেছেন আমরা পাবো সেটা পাওয়ার আশা করি আমি এটাকে ওয়াকফ করতে এসেছি আপনার হাতে দিলাম আপনি আল্লাহ আপনাকে যে কাজে বরাদ্দ করার জন্য ব্যবহার করার জন্য আপনাকে আল্লাহ পারমিশন দেন আপনার আল্লাহ যেটাকে পছন্দ করবেন সেই তরিকায় আপনি এই মালকে ব্যবহার করেন সেই তরিকায় কাজে লাগান আমি দিলাম এটাকে আল্লাহ রাস্তায় দান করে দিলাম কোরবানি করে দিলাম কত বড় হিমত লাগবে বলেন দেখি কে আসি সবচেয়ে দামি দিয়ে দেবে করে সবচেয়ে কারণ জান্না তাদের এত দরকার ছিল আমাদেরও জান্নাদের খুব মনে মনে আশা আছে মনে মনে আসা পর্যন্ত শেষ আর কোরবানি করতে গতি পারি না বি ডিফারেন্স কত পার্থক্য আমাদের মধ্যে আর শাহাবাদের মধ্যে শুনে তার এই প্রেখে আমরা কিছুতে বাংলায় বলি মিল আছে বাহ বাহারা বলে ওয়া ওয়া তো এরকম একটা এক্সপ্রেশন যে সাংঘাতিক কথা এত খুশি তিনি হয়ে গেলেন তুমি এত বড় কাজ করতে পেরেছ এত বড় হিম্মতমাংঘাতিক সিদ্ধান্ত তুমি নিয়ে ফেলেছ যা কে মারুন রা ব্য যা ক্যা এটি হচ্ছে বড় লাভজনক একটি সম্পদ এটি একটা বড় লাভজনক সম্পদ তুমি যে এই ডেলি ডিলিং করে ফেললে ট্রানজাকশন করে ফেললে তুমি বড় লাভজনক একটা ব্যবসা করে ফেললে অনেক বড় কামিয়া বিজন করলে এই কাজ করে তারপরে তিনি বলে বললেন সামেদ আমি শুনতে পেয়েছি তোমার এই অফার তোমার এই প্রপোজাল এবং এই দান করার প্রস্তাব তা আমার পরামর্শ হল তিনি বললেন যে তোমার যারা নিকটস্থ আত্মীয় স্বজন আছে যাদের অবস্থা বেশি ভালো না এই সম্পদটা তাদের মধ্যে বন্টন করে দাও মনে করেন তার দুই জন পাঁচজন দশজন গরিব আত্মীয় স্বজন আছে এই মালিকানাটা তাদেরকে দিয়ে দাও এর থেকে যে ফ্রুট আসবে ফল আসবে বাগান থেকে যে ইনকাম আসবে এগুলো তারা এটা ভোগ করবে গরিবদের জন্য ওয়াকফ হয়ে গেল গরিব আত্মীয় স্বজনের জন্য ওয়াকফ করে দেওয়া সোজা কথা বর্তমান ভাষায় বলতে গেলে কারণ আত্মীয় স্বজন যদি গরিব থাকে দান খরাত জাকাত ইত্যাদির ক্ষেত্রে তাদের হক একটু বেশি না তিনি বলেন যে তাদের হকা দায়ী করো কারণ মদিনায় তখন বেশ গরিব লোকজন ছিল তখন তিনি বললেন তাদেরকে এইটার মালিকানা ওয়াকফ করে দেবো আবুতল হারি তার আত্মীয় এবং তার সত্য ভাই বোন যারা আছে গরিব তাদের মধ্যে তিনি এর মালিকানা বন্টন করে দিলেন তাহলে এই যে এই আয়াত নাজিল হয়েছে আর তিনি সঙ্গে সঙ্গে করে এবং তাই তারাও টাইম এরকম কোরবানির নমুনা দেখিয়েছেন এরকম প্র্যাকটিক্যালি তারা এই এক্সাম্পল সেট করেছেন অন্য হাজিস এসেছে অমর রাজি তাল আনহু আরেকবার يقولون يا رسول الله لم أسب مالا قط هو أنفس عند من سهمي الذي هو بخيب يا رسول الله امي عمار شمن شمپت جاتتو كن اسے تارمد دي عمار كاسي شبك شه دامي شمپت عمار كاسي منه حوي خيبارير جو غنواتير مالير عمشو امي په اي چلام چه اور بار زومنطو كو عمار كاسي এখন আমি কি করা আল্লাহ বলে সবচেয়ে মূল্যবান আমি কি করি আমি ওটাকে দান করে দেব দিয়ে দেবো তাহলে তো বলছেন আল্লাহ তালা আমাকে বের দিবেন নাকি দিবেন তা না হলে তো আমি আসল নাকি মিস করে ফেলছি তখন তিনি আসল ওয়াসবে তিনি বললেন যে না তোমার পুরো জমিন দেওয়া লাগবে না জমিনটা তোমার কেয়ার হবে রেখে দাও তোমার থাকো তবে এই জমিন থেকে যে ইনকাম আসে এগুলোকে তুমি বা ফ্রুট যেগুলো আসে ফল যেগুলো আসে খেজুর থেকে শুরু করে অন্যান্য এর যে এগ্রিকালচারাল প্রোডাকশন যেগুলো আসে এগুলোকে তুমি বেশি করে দান খরাত করো তাতেই আল্লাহ খুশি হয়ে যাবেন তোমার প্রতি তোমার আসে আর কত রকম এটা পুরো দিয়ে দিতে হবে এটা একেবারে নিয়ে নিতে হবে আল্লাহ তালা তা না হলে তিনি নেবেন না তা নয় তুমি আল্লাহ তালা তোমাকে তাও দেবেন যে সেখানকার ভালো ফসল ওখানকার উৎপন্ন ফসলগুলো তুমি যদি গরিবদের মধ্যে অনেক দিয়ে দাও তাহলে তুমি আল্লাহর কাছে অনেক বড় নেকে পেয়ে যাবে এটাও একটা গুড সাজেশন হলো যে সব সময় এখন আমাদের একমাত্র সম্পত্তি যেটা সেটা দিয়ে দিতে হবে এটা না দিলে আল্লাহ তালা আসল নেকি দেবেন না এটাও না এখানে আমরা কিছু কনসিডারেশন পেলাম তারপরে এখানে ত্যাগ এবং কোরবানি ভালো জায়গা থেকে দেওয়া হলে ধান টান গরিবরা নিতে আসে আমাদের দেশে তো যে ধান দিলেও যেটা দেয় খুব হাই কোয়ালিটিটা দেয় না একটু চিটা চুটা মিক্স করা আছে ওগুলো থেকে দেয় একটু বেশি আমাদের মসজিদের মাঝে আমাদের মুরব্বী একজন জমির সাহেব ওনার কাছে একটা বক্স আছে এত তো ওখানে দেখেছি অনেক পয়সা আছে কোন পয়সা বিভিন্ন দেশের পয়সা যেগুলা কানা হয়ে গেছে যেগুলো আর ঘোড়া হয়ে গেছে আর চলবে টলবে না অচল হয়ে গেছে এগুলো দিয়ে ভর্তি আছে কিছু লোক মনে করো এটা এখন কোন কাজে চলবে না মসজিদে দিয়ে আসে মাঝে মধ্যে মানুষের এরকম যে আল্লাহ রাস্তায় দিতে হলে মানে একেবারে কোয়ালিটিটা বেছে দেয় শাহাবাতের হিম্মত ছিল হাই কোয়ালিটিটা দিয়েছে এই যে একটু আসলো উম্মাকে উৎসাহিত করা হয়েছে এবং এই উম্মাতে ছিলেন তারা করতেন কেমন দান খরাত করতেন যে কেউ তাদের কাছে চাবে আর তারা থাকবে আর দেবে না এটা তারা চিন্তাও করতে পারেনি। সাউফেস একজন তিনি বেশি অবস্থা সম্পন্ন নয় মোটামুটি টানাটানির মধ্যেই আছে তার কাছে এসেছে একজন ফকির কিছু চায় যে আল্লাহর আসে কিছু দেন বড় অভাবে আছে তো বেচারা দেখলেন যে তার কাছে টাকা পয়সাও নেই তাকে খাবার দাবার দিবে বা একটু একটা কাপড় দিবে তাও নেই কিন্তু বেচারা চেয়ে বসেছে কি করা তিনি চিন্তা করে দেখলেন যে কিছুই দিতে পারছে না কিন্তু সে অভাবই চাইল আমি তাকে মানা করি কেমনি তখন তিনি তার ঘরের চাল থেকে আমাদের দেশে ওই সনের ঘর আর ওইগুলো বানাইতে চালের নিচে বাঁশ দিয়ে দেয় বা কাঠ দিয়ে দেয় কি বলে রুয়া না কি বলে রুয়া জাতীয় কিছু বলে তাই না ওগুলে এক টুকরা লাকড়ি বা কাঠের একটা টুকরা বের করে ফেললেন বের করে ফেললেন যে এইটা নিয়ে যা তোমার কাজে লাগবে তো এক টুকরা কাঠ যেখানে অভাব অনটনের দেশ সেখানে এক টুকরা কাঠেরও তো দাম আছে তো এটাও তার কাজ লাগবে এটা দিয়ে দিলেন তার তারা না বলতে পারছেন না এইরকম এরকম বলে যে আপনার পায়ের জুতা জোড়া যদি আমার দিতেন এক একজনের জুতা নাই এই তারা নিজের এই জুতা জোড়াই আছে এখন বসেছে আল্লাহ তালা বলেছেন ও আমাফাই যে চায় তাকে ধমক দিয়ে থামাই দিও না তাকে দেওয়াও যাই পারো বিয়েচারা চেয়েছে তো তিনি দিয়ে দিলেন নিজের পায়ের জুতো জড়াই দিয়ে দিলেন নিয়ে গেল নিয়ে গিয়ে একটু পরে সে ওই ওদিকে বাজারে ঢুকে এটা বিক্রি করে দিল দিয়ে সে ফ্রুট কিনে খাওয়া শুরু করছে এখন একজনে দেখলো দেখিয়ে এসে বলল যে আপনি তাকে এই যে দিলেন সে আপনার জুতাই এই দামি জুতাটা বিক্রি করে কয় পয়সায় সেই ফ্রুট খেলে শখ করে তার আপনি তাকে দিলেন এই সবাই তো টাকা পয়সা ঠিকমতো খরচও করে না এবং ঠিক মতো ব্যবহারও করে না এই খামাখা সেই কাজে আপনার এই জুতা নষ্ট করে দিল তখন তিনি বলেন যে দেখো বেচারা মনে পেতে ফ্রুট খাওয়ার সাংঘাতিক একটা শখ হয়েছে আলহামদুলিল্লাহ আমার জুতার বদৌলতো আল্লাহ তালা তার তৃপ্তি দিলে দিয়ে দেন আলহামদুলিল্লাহ তো আমি যথেষ্ট খুশি আছি দিস ইজ দ্য মেন্টালিটি এই হচ্ছে যে যারা সত্যি আল্লাহ সন্তুষ্ট চায় তাদেরকে এরকম হওয়া দরাজ আমাদেরকে চিন্তা করলে আমরা কোথায় আছি এরপরে আল্লাহ তালা আবার ফেরত আসছেন যে বনি ইসরাইল কিতাব তাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে অনেক কিছু বলা হচ্ছে ধরিয়ে দেওয়া হচ্ছে তোমরা কেন এই আখিরি নবীকে মানোনা তার কিতাবকে মানোনা তার প্রতি ইমান আনো না তার নবুতকে স্বীকার করো না তিনি তো তোমাদের এই পূর্ববর্তী নবীদের এই সিলসিলাতে ইসছেন কুল ক্যানা হেল ঈশ্র ই হর রাঈশ ই হর রা ইসর ই নফিস কব তু নজল তৌর কুল ফু বীত ফত লুহা ই তুম সমস্ত খাবার গুলো ক্যান হেলবানী ইসরা বনি বনী জন্য প্রায় সব হালাল খাবারগুলোই হালাল ছিল ই আলা ইসরা তবে ইল তিনি নিজে নিজের জন্য কিছু খাবারকে হারাম করে নিয়েছেন মিনকজ্জাল তাওরাত হওয়ার আগে ইসরা কে ইয়াকুব আলাইসালাম তিনি হচ্ছেন ইব্রাহিম আল্লাহ সালামের নাতি ইশাহ আল্লাহ সালামের ছেলে ওনার নাম হচ্ছে ইয়াকুব তাঁরই আরেকটি নাম হচ্ছে ইসরাইল ইসরায়েলি বংশের ইহুদিরা সব ওই বংশের দিকে তাদেরকে নিষ্পত করে তাদের সঙ্গে তাদের সম্পর্ক এই জন্য তাদের বর্তমান রাষ্ট্রের নামও রেখেছে ইসরাইল ওই যে ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক তাদেরকে আল্লাহ তালা ডেকে বলেছেন তাদের বিভিন্ন ব্যাখ্যা আসবে সুরা আলামে ইনশাল আল্লাহ দুই তিন সুরা পরে আহ সুর আল আনামের একশো নম্বর আয়াতে কি কি খাদ্যকে তিনি নিষেধ করেছেন নিজের জন্য কিছু বর্ণনা আসবে যেমন তিনি কিছু যে সমস্ত প্রাণী বা পাখির ওর মধ্যে ফাঁক নাই ওগুলা খেতেন না যেমন হাঁস আর মুরগি এই দুটোর প্রাণীর পায়ের কথা বলেন তো দেখি দুইটার এক রকম। মুরগির পা কেমন ফাঁক আছে না নাই আর হাঁসের পা ফাঁক নাই তো তিনি যেগুলোর মধ্যে পায়ের ফাঁক নাই ওগুলা খেতেন না এবং থেকে নিয়ে ওনার পরবর্তী বংশধর তারা সবাই মিলে এগুলোকে না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সবাই হারাম মনে করেছে কিন্তু অরিজিনালি এগুলো হারাম নয় অনেক সময় হয় কোনো কারণে কারো রুচি কুলায় না কেউ এটা পছন্দ করে না যেমন অনেকেই হৃদল সুটী খেতে যান মাসাল্লাহ যান বের হয়ে যায় যেটা না খাইয়ে উপায় নাই কয়েকদিন না খেলে আর অনেকে এটার গন্ধ শুনলে তিন মাইল দূরে চলে যায় কিন্তু হারান তো নয় ফতুয়া দিচ্ছে না ঠিক তো আমি রসুল্লাহ সাল্লাম খেতে বসেছেন আব্বাস ওনার সঙ্গে খাওয়ার মধ্যে এক জায়গা মেহমান তারা কি করেছে গুই সাপ কে ফ্রাই করে এনে দিয়েছে এটাকে বলে সান্ডা বলে লোকাল এক রকমের জানোয়ার দেখছেন তো তো আব্বাস আহ মার্শাল মজা করে খাচ্ছেন আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মোটেই টাচ করতেছেন না ওনার কোন রকমই রুচিতে কুলাচ্ছে না তো আব্বাস বলছে আপনি খান না হারাম নাকি তিনি বলেন ইসরায়েলের কিছু কিছু ঘটনা ছিল এগুলো অনেকগুলো এরকম প্রাণী খেতেন না এরপরে চর্বি খেতেন না গোষ্ঠের গরু ছাগলের গোষ্ঠ খেতেন চর্বি খেতেন না মোটেই চর্বিতে এখনো ডাক্তার খেতে অনেকে নিষেধ করে চর্বি খেলে মরবেন ব্লাড প্রেশার হাই হয়ে যাবে কোলেস্ট্রল বেড়ে যাবে এরকম কোন কারণ থাকতে পারে এরপরে হাওয়ায়া প্যাটের যে নারী ভুঁড়ি আছে এগুলো অনেক হালাল প্রাণিত হালাল আছে তাই না নাড়ি ভুঁড়িকে সাফ করে ক্লিন করে তারপরে খা মনে করেন যে আমাদের দেশে আত্মীয় স্বজন পরিবারের অনেকেই খায় আমি দেখেছি কিন্তু আমি জীবনে একে টুকরাও মুখে দিতে পারিনি কিন্তু অনেকে এটা খুব মতো করে খা সাফ করে পানির মধ্যে দিয়ে এগুলোকে বলা আছে হাওয়ায় মানে প্যাটের নারী ভুঁড়ি জাতীয় জিনিস এগুলো ইসরাইল কখনো খাইনি খান তিনি খেতেন না তিনি অনেকগুলো এরকম আরবে ইনশাল্লাহ যে এগুলো তিনি খাননি এবং পরে ইসরায়েলি জাতির একটা ধারণা হয়েছে এগুলো সবগুলো বোধহয় হারান এবং তারপরে তারা দিন তাওরাত নাজিল হওয়ার পরে মুর্সার ইসলাম আসার পরেও তারা এগুলো খাওয়া বন্ধ করে দিয়েছে তো আল্লাহ তালা বলছেন যে সব খাদ্য যেগুলো হালাল অরিজিনালি এগুলো সব বনি ইসরায়েলের জন্য হালাল করা ছিল তবে ইসরায়েল নিজের তার রুচির কারণে বিভিন্ন কারণে অথবা আরো কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমরা পরে শুনবো এগুলোর কারণে সে নিজের উপরে হারাম করে নিয়েছিল তাওরাত তাওরাতিদ হওয়ার আগের ঘটনা এগুলো কিন্তু তোমাদের তাওরাত খুলি দেখো এইগুলো একটা আমি হারাম বলিনি আল্লাহ তালা বলছে তোমরা তাওরাত খোলো দেখি খোলে তেলাওয়াত করো এইগুলো হারামের কোন লিস্ট আমি সেখানে দিয়েছি কিনা আর মুসলমানরা আরব দেশে ইসলামের আগে নবী করিম সাল্লামের কোরআ বংশ অন্যান্য জায়গায় এগুলো ঠিকই খেয়েছে হয়তো ইহুদিরা বলতো এরা কি খায় সব হারাম তারা হতে এগুলো ক্রিটিসাইজ করেছে তো আল্লাহ তালা এবং মুসলমানরাও পরবর্তী পর্যায়ে এইগুলো খেয়েছেন তারা দেখত তারা হতে এইগুলো সমালোচনা করতো যে এইগুলো তো আল্লাহর দিনে হালাল হওয়ার কথা না তোমরা হারাম খেয়ে বোলোগুলো হালাল হারাম কে হালাল করে দেওয়া ঠিক নয় প্রামাণিক যারা এরকম কোন মিথ্যা কথা বলে আল্লাহর দিকে তালিয়ে দেয় আল্লাহ তারা হারাম বলে দেয় অথবা আদার আর কেউ না আল্লাহ এগুলাকে সানুলে আছে যে কথাটা সানে নজর এসেছে যে আব্বাস বর্ণনা করেন হাদ আল ইয়াহুদ নবী আল্লাহ আলহাতাম ইহুদিদের একটি দল মদিনায় মোহাম্মদ সাল্লামের কাছে আসলেন এসে বললেন আন হাদ্দ আলী সালুক আনহন্না আলাম হুন্না ই আপনি তো নবী বলে দাবি করেন তবে আপনাকে আমরা কয়েকটি দিন জিজ্ঞাসা করব কয়েকটি প্রশ্ন রাখবো এইগুলার উত্তর কোন নবী ছাড়া জানেন না যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে প্রমাণ হবে আপনি নবী আর উত্তর না দিতে পারলে বোঝা গেল আপনি মিথ্যা নবীর দাবিদার হয়েছে। এখন তো চ্যালেঞ্জ তাই না রাসুল্লাহ সাল্লা বললেন সালু নি আমা সে যা তোমাদের প্রশ্ন করো কিন্তু আলী কিন্তু আমার সঙ্গে একটা কন্ডিশন করো যে আল্লাহকে সাক্ষী রাখো আল্লাহর সঙ্গে তোমরা ওয়াদাবদ্ধ হও এবং যেভাবে ইয়াকুব আলহ ইসলাম তার সন্তানদের সঙ্গে ওয়াদা করেছিলেন তাদের ওয়াদা নিয়েছিলেন যে বনিয়ামিনকে নিয়ে যখন আবার খাদ্যের জন্য যাবেন তখন তিনি তাদের সঙ্গে ওয়াদা করেছিলেন যে ইসুক তো হারিয়ে গেল এখন তোমরা বনিয়ামিনকে নিয়ে যাবা খাদ্য আনার জন্য রসদ আনার জন্য আমার সঙ্গে ওয়াদা করো যে তোমরা তাকে ফেলে আসবা না প্রয়োজন তোমাদের যদি যুদ্ধ করে তাকে উদ্ধার করতে করবা এরকম ওয়াদা করো তোমরা তাকে এভাবে হারিয়ে যায় বা তোমরা তাকে ফেলে দিয়ে আসো এটা জানা না হয় তো তাদের পূর্বপুরুষ তো ইয়াকুব আলাইসালাম ইসরাসালাম সেটা স্মরণ করে দিয়ে বললেন যে এইরকম কন্ট্যাক্ট কর আমার সাথে হও লাহ লসলাম আমি যদি তোমাদের ঠিক আনসার করতে পারি যেটা তোমরা জানো মিলে যায় তাহলে অবশ্যই তোমরা এই ইসলামকে কবুল করার জন্য তোমরা আমার অনুসরণ করবে এই কথা এ চুক্তিবদ্ধ হওয়াগে কথা দাও আমাকে তোমাকে চারটা জিনিস জিজ্ঞাসা করবো আখবের না ইসরা কোন কোন খাবার নিজের জন্য নিষেধ করে নিয়েছিলেন নিজের জন্য না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বা হারাম করেছেন এক নম্বর নম্বর হচ্ছে যে পুরুষের স্বামী স্ত্রী মিলামেশা হওয়ার পরে পুরুষের যে মনি এবং মহিলার মনি এই দুটো চিন্তে হলে পার্থক্য কি দুইটার মধ্যে ওকাইফাকার উমিন হুয়াল উনসা এবং তার সাথে যেটা যোগ করতে হবে যে কি করে কোন কারণে দম্পতিদের জীবনে ছেলে আসে নাকি মেয়ে সন্তান হয় কোন কারণে এটা ঘটে কেন ছেলে হয় অথবা কেন কন্যা সন্তান হয় কি কারণে ঘটে কোন পানির প্রভাব কিভাবে কাজ করে গেল দুই নম্বর প্রশ্ন তাই না তিন নম্বর ঘুমের মধ্যে তার কি হয় এটাও বলো যে যিনি আখরি নবী আনপর হবেন তার ঘুমের মধ্যে কি সিচুয়েশন হওয়ার কথা আর ওমান ওয়ালি ইহু মিনাল মালা একা আর তার কোন ফের তার ওয়ালি তার সবচেয়ে বড় সাহায্যকারী এই কয়টা জিনিস তুমি যদি বলতে পারো ঠিক মতো তাহলে আমরা তোমার অনুসরণ করবো আহাদিম সালাম বলেন আমি যদি ঠিক মতো উত্তর করি তাহলে তোমরা অবশ্যই আমার অনুসরণ করবে ঠিক আছে এখন তিনি বলেন তিনি আনসার করছেন ফার্স্ট আলা কুমিল্লা আমি তোমাদের ইয়কুব আল্লাহাম যখন অসম্ভব সাংঘাতিক অসুস্থ হয়ে পড়লেন অতাল্লা সাকমহ ওনার এই রোগ বহুদিন পর্যন্ত চলল ভালো হচ্ছে না বহুদিন অসুস্থ থাকলেন ফরাদ আলী নদরান এরপরে তিনি আল্লাহর কাছে নজর করলেন মানে মানত করলেন যেটাকে কেউ কেউ বলেন মানস করলেন কি মানস করলেন সাকামিহী যদি আল্লাহ তালা ওনাকে এই অসুস্থতাকে মুক্তি দান করেন আরোগ্য দান করেন আরোগ্যতা দান করেন তাহলে তিনি লাই হারিমান্না আহাবাতি তাহলে তিনি তার সবচেয়ে প্রিয় খাবার এবং পানীয়কে তার জন্য হারাম করে দিবেন এইরকম কোন কোন সময় মানুষ যেভাবে মানত করে যে আমি 10 পাউন্ড আল্লাহ রাস্তায় দেব আমি চার রাখা নফর নামাজ পড়বো আমি তিনটা রোজা রাখবো এইরকম তিনি একটা মানত করলেন নিজের কিছু কোরবানি করবেন খাবার দাওয়ার দিক থেকে খুব মহব্বতের খুব আকর্ষণীয় খাদ্যটাকে ত্যাগ করবেন আকর্ষণীয় খাইত ওনার কাছে কি ও কেন হাবা তাম ইলেহি ল হাবে সরাবি আলবাহা ওনার কাছে সবচেয়ে প্রিয় ছিল উঁটের গোস্ত আর সবচেয়ে প্রিয় পানীয় ছিল উটের দুধ উটের গোস্ত আপনারা খেয়েছে কেউ কেউ খেয়েছেন বোধহয় এত মজা লাগে না তো ওনার কাছে এত প্রিয় লাগে লেগেছে কেন এটা হলো যে মানুষের রুচির কোনো ঠিক নাই কারোর কাছে গরুর গোষ্ঠ সবচেয়ে মজা লাগে কারোর কাছে উটা সবচেয়ে খারাপ লাগে তো ওনার যে কোনো কারণে আর যে জায়গায় যে জিনিস বেশি পাওয়া যায় সেটার প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে এই জন্য এখনো সোমালিয়া বা এই সমস্ত যেখানে উঠ বেশি আছে তাদের কাছে উটের গোষ্ঠ তো সবচেয়ে আকর্ষণীয় আমাদের দেশে গরুর গোষ্ঠ কিন্তু বেশি আকর্ষণীয় মেজরিটি লোকের কাছে কিন্তু আবার এক্সেপশনও আছে আর উটের দুধ সবচেয়ে এবার এইবার গত মাস তিন আগে বোধ আড়াই মাস আগে আমি যখন সৌদি আরবে আছি যে একজন আরব লোক আমার তার মেহমান হলাম এবং সে আমাদেরকে উটের দুধ খাওয়ালো ফ্রেশ উটের দুধ একটু আগে এসেছে তার ফার্ম থেকে উটের দুধ আমরা খেয়ে মানে এত মজা লাগলো জীবনে আর কোন দুধ এত মজা লাগিনি ফার্স্ট টাইম আমি টেস্ট করলাম এর আগে আমি একবার খেয়েছি কিন্তু এত মজা পাইনি ঠিক যে কোনো বেশি কারণ লাগতে পারে তিনি এই দুটোকে কোরবানি করলেন যে আল্লাহ আমার অসুখ ভালো হয়ে গেলে আমি একটু কোরবানি করব আর উঠে গোস্ত আর উটের দুধ খাবো না এইরকম আরো কিছু কিছু জিনিস এই বিস্তারিত আসেনি হ্যাঁ আল্লাহর কসম ঠিকই বলেছেন এটা তারা জানে মিলে গেলো তাদের কাছে উত্তর ঠিক কারণ পার্সেন্ট রাইট সেকেন্ড কোয়েশন এরপরে বলা হলো তিনি বললেন আল্লাহমদ সাদ আলাইহিম আল্লাহ আপনি তাদের স্বীকৃতি দিয়েছে এটার উপর আপনি সাক্ষী থাকেন তারা যদি আমি তোমাদের কই আল্লাহর কসম দিয়ে বলি যিনি ছাড়া করে মাবুদ নাই যিনি মুসা আলাামের উপরে তাওরাত করেছেন তিনি নিজের কথম করে বলে না যে মোহাম্মদের জান যার হাতে আসে তার কথম করে না যার উপরে আল্লাহ কোরআন করেছেন সে আল্লাহর কথম করে বলি না কি বলছে তাদের নবী মূর্সা আল্লাহ আল্লাহ করেছে তাওরাত তার রেফারেন্স দিয়ে বলছেন তোমরা ভালো করেই জানো যে পুরুষের মনি হচ্ছে একটু সাদা প্রকৃতির এবং কিছুটা গাও আর মহিলাদের মনি হচ্ছে কিছুটা হলদে রঙের আমি একটু পাতলা আল্লাহ কান আল্লাহুল্লাহ তিনি বলেন এখন এই যে পুরুষ আর মহিলার পানি মিশ্রিত হয় মিশ্রণ হওয়ার পরে যেটা বিজয় লাভ করে সন্তান সেই জেন্ডার সেই লিঙ্গ গ্রহণ করে অথবা ওই রকম চেহারা গ্রহণ করে আল্লাহর হুকুমে ইন আল্লা মা উল মা মা আর যদি পুরুষের মিলনের সময় যদি পুরুষের পানিটা প্রাধান্য কনসিভ করলে আলা মা উল মার আলুল আর যদি মহিলার পানি বিজয় লাভ করে প্রাধান্য পেয়ে যায় পুরুষের পানির উপরে তাহলে এই সন্তানটা হয়ে যাবে মেয়ে সন্তান বুঝা গেল তো ক্লিয়ার হয়েছে আনসার তারা শুনে বললো কর উনান ঠিকই বলেছেন দ্যাট ইস কারেক্ট এজ ওয়েল ঠিক ওকে তারপরে নবিকা রহিমসালাম এগেইন বললেন আল্লাহ সাদ আলহিম আল্লাহ তাদের কথাকে আপনি সাক্ষী হয়ে থাকেন তোমরা কি জানো এই নবী উম্মি যার কথা তোমাদের কিতাব গুলোর মধ্যে আছে নিজের কথাই যে এই আন পর লেখা পড়া স্কুল কলেজে শিখেন নাই বা মানুষের কাছে শিখেন নাই সেই নবী যখন ঘুমায় তার অন্তটা ঘুমায় না ওয়ালা ওয়ালাইনা নবী করিম সাল আল্লাহিক্যালি ঘুমান কিন্তু ওনার দিল ঘুমায় না উনি দিলের দিক থেকে জাগ্রত কিন্তু ফিজিক্যালি ঘুমাচ্ছেন চোখ বন্ধ হয়ে তিনি ঘুমাচ্ছেন এটা ছিল নবী করিম সাল্লাহ আলাহাম অন্যতম বৈশিষ্ট্য খাসিয়াতাম তারা এটাও জানতে পেরেছে কারণ তাও রাতে দিয়েছে। এবার কয় নম্বরটা বাকি আছে চার নম্বরটা এরপরে বললেন আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে সাহায্য করার জন্য আল্লাহ এই ফেরিস্তাকে এই দায়িত্ব দিয়েছেন এই চার নম্বর প্রশ্ন শুনে তারা কি বললাদুকা বলে যে এবার আপনার সঙ্গে আর একমত হতে পারলাম না সে আমাদেরকে বহুত আজাব গদ নিয়ে আসছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কাছ থেকে আজাব গদ দিয়ে বহুত উল্টাপাল্টা করেছে তাকে আমরা ভালো পাই না যদি মিকাইল হতো তাহলে একটা কথা বেচারা খুব ভালো ফেরেস্তা বৃষ্টি নিয়ে আসে সময় মতো ঠিক মতো এই খবর গিয়েছে সেখানে বলা আছে উলমান খান আদুমানি জিবরিল আপনি বলেছেন যে ব্যক্তি জিব্রাইলের সে আল্লাহর দুশ্মন তাহলে এখানে তারা যে এই কথা বলল। এই কথাগুলোর কোন ভিত্তি নেই তখন আল্লাহ বললেন যে এইরকম ছাড়া এবং তারা এখন প্রমাণ পেয়ে গেল সব হক কথা বলেছেন এরপরে গুমরাহিতে থেকে গেল এরপর আল্লাহ তালা নবী করিম সালকে বলছেন কুল সদাকাল্লাহ হে নবী আপনি বলেন আল্লাহ ঠিক বলেছেন তোমরা সবাই এই ইব্রাহিমের মিল্লকে ইব্রাহিমের দিনকে ইব্রাহিমের আদর্শ কে অনুসরণ করো হানিফা যিনি ছিলেন শেরেখ মুক্ত ও মানিনার মুশ্রেকিন তিনি কখনো মুশ্রেক ছিলেন না এখন আল্লাহ আহ কে নবী করিম সাল্লা বলছেন সদাক আল্লাহ যে আল্লাহ ঠিকই বলেছেন এই কোরআনে যা কিছু বলেছেন এটাও আল্লাহ ঠিক বলেছেন আর তাও আল্লাহ তালা যা কিছু বলেছেন সেটাও ঠিক বলেছেন আল্লাহ কোনো অন্যায় কথা বলেন ইব্রাহিম আল্লাহামের দাবিদার তোমরা তারা সবাই দাবি করত। যে আল্লাহ আলা তো ইব্রাহিম তুমি নতুন দিন নিয়ে এসেছো আমরা তো আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম দিনের মধ্যে আছি আবার খ্রিস্টানরা বলতো না ইহুদিরা ইব্রাহিমের দিনের মধ্যে আছি আল্লাহ অন্যব্রাহিমের উপরে কে আছে নবী মুহাম্মদ সাল্লাস হানিফ যিনি দিন চর্চা করেন তাওহিদের কথা নিয়ে এসেছেন তিনি আসলে আসলে ইব্রাহিমের মিল্লতের উপরে আছেন